শ্রদ্ধা ও দর্শক মন্ডলী আল্লাহ রবাহ আলমিনপুর সংসা এবং নবী সাল্লাহি সালাম রুসালাত পরে একটি সংসায় নিরসন করছি সেটি হচ্ছে যে গত রবিবারে আমার জুমের প্রোগ্রাম ছিল যে প্রোগ্রামটি পরিচালনা করেন আমেরিকার ভাইয়েরা মূলত আর গরিষ্ঠ তারাই থাকেন তবে সারা বিশ্বের যে কোনো দেশ থেকে অংশ নিতে পারে আলহামদুলিল্লাহ সেখানে যথেষ্ট ক্যাপাসিটি আছে যে কেউ সেখানে অংশ নিতে পারে আধা ঘণ্টা দশ চলে আর তারপরে আমার প্রশ্ন উত্তর চলে তো আসলে জুমে সরাসরি প্রশ্ন করে দেয় সুতরাং যে কোনো প্রশ্নের উত্তর দিতে হয় আর প্রশ্নের উত্তর এত লম্বা দেওয়া যায় না কারণ অনেক লোক লাইনে থাকে প্রশ্নের সুতরাং যে কোনো প্রশ্ন উত্তর হয়তো দুই মিনিট এক মিনিট থেকে নিয়ে 3 মধ্যে চেষ্টা করি যদি উত্তর দিই তাতে সব দিক ফুটিয়ে তোলা সম্ভব নয় এই রকম একটা প্রশ্ন এসেছিল তৌহিদুল আসমা ও সেফাত সম্পর্কে আল্লাহ রব আলমিনের জাহাদ বা সেহাত সম্পর্কে অনেকেই প্রশ্নকারী ভাবে প্রশ্ন করেছ যার খাসা বলছি যে অনেকেই আল্লাহ রবুল আলমিনের অঙ্গ প্রতঙ্গের কথা অথবা বলে দিয়ে থাকে অথবা আল্লাহ রব্বুল আলমিনকে এরকম তুলনা করে থাকে আল্লাহর কোনো কিছু বুঝাতে গিয়ে এসারা ইঙ্গিত করে যেন আল্লাহর আহ অঙ্গের কিছু বুঝাচ্ছে এই ধরনের প্রশ্ন করেছিল এখন এই সব সূক্ষ্ম বিষয়ের প্রশ্নের উত্তর এক একটি করে দেওয়ার চাইতে আমি ভালো মনে করলাম যে আমার সামনে তো জনগণ রয়েছে এ তো আর মাদার সার আলমার তালাবিল তো জনগণকে যেটা তাদের জন্য সবচেয়ে উত্তম সেটাই আমি দিক নির্দেশনা দিই আর সেটা হচ্ছে যে আপনারা বিশ্বস্ত সূত্র যেখান থেকে এলএম নিলে আপনাদের বিভ্রান্তির আশঙ্কা থাকবে না এবং ঝুঁকি মুক্ত থাকবেন তাদের কাছ থেকে এলএম নেন এ কথা বলতে গিয়ে আমি বললাম তৌহিদুল আসমা সেফাতের কথা বিশাল বিষয় রয়েছে কোন বিষয় সম্পর্কে বলিনি মাত্র বলেছি তৌহিদুল আসমা সেফাত আল্লাহ নাম গোনাবলির ক্ষেত্রে আপনারা আরব আলেমদের কাছ থেকে বা আরব দেশে যারা পড়া করেছে অথবা আরব আলেমদের যারা সালাফি কোরআনার অনুসারী তাদের কিতাব আদি পড়ে তাদের কিতাবের কথা বলেছি জরুরি নয় যে এই দেশে পড়াশোনা করা এই কথা কিন্তু বলেছি যে তারা যেসব কিতাব আপনার সেই কিতাব রয়েছে সেই সব কিতাব থেকে যারা এলেম হাসিল করে তাদের কাছ থেকে এলেম নেন কারণ জনগণ এলেম নিচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়া থেকে আর সোশ্যাল মিডিয়াতে দেশে বড় বড় আলেম আছে কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে পরিচিত নন হয়তো তাদের কাছ থেকে মানুষ এলেম নেয় না এলেম নিচ্ছে কার কাছে যার যত বেশি শ্রোতা রয়েছে ভক্ত রয়েছে তাদের কাছ থেকে এলেম নিচ্ছে তো সংক্ষেপে এইভাবে বলেছি তো এই ক্ষেত্রে যে সংশয়টি সেটাকে অনেকে ভেবেছেন যে আমি আমি ব্যাপক ব্যাপকভাবে বলেছি যে উপমহাদেশের আলেমদের কাছ থেকে আকিদার এলেম নেওয়া যাবে না আরব আলেমদের কাছ থেকে আরব আলেমদের লিখনি থেকে নেবে এই বিষয়টি আরো স্পষ্ট করি যদি কেউ এমাম শেখুল ইসমির তাইমা রহমতুল্লাহ কিতাব পড়াশোনা করে অথবা তারা বাইরে নিজের ঘরে পড়াশোনা করুক স্টাডি করুক যদি করে থাকে তাহলে তাদের এলমটা ঝুঁকিমুক্ত তাদের নিরাপদ এই বিষয়টা আমি বুঝাইতে চেয়েছি हो दे दार आलेम, आलेम, आलेम हादिशन क्षेत्र लिखा पढ़ा करें नी। কিন্তু তারা নিজের ব্যক্তি পড়াশোনা করেছেন তারা আকিদার ক্ষেত্রেও বলিষ্ঠ এখানে আমি যে বিষয় যদি ইঙ্গিত করেছি সেটা প্রথম কথা দেবন্দী বের মাদারিস এই মাদ্রাসাগুলিতে কি পড়া হয় বলে আকিদা নাসাফিয়ার নামটি বলেছি সাহুল আকিদা নাসাফিয়া এই কিতাবটি দেবন্দীদের মাদার সাথে পড়া হয় যতগুলি দেবন্দীদের মাদ্রাসা রয়েছে তবুলিগি মাদ্রাসা রয়েছে আলিয়াতে এবং এই হয়। এমন কি অনেকগুলি মাদ্রাসা এখন তো পরিবর্তন হয়ে আসলো আমাদের জামা নাই আহলাদিস মাদ্রাসা তো এই সাহুল আকায়দ নাসাফিয়া আশ আরি মাতরিদি কিতাব পড়া হইত ওই কিতাবে পড়াইত তাহলে সেখান থেকে তো সেখান থেকে তোমা ব্যক্তি মেহনত পরিশ্রম হইতে হবে সহি শুদ্ধ তহিদুল আসমা সেফাত সম্পর্কে জ্ঞানের জন্য অথবা আরব দেশে লেখাপড়া করতে হবে এ কথা বোঝানো হয়েছে তার সাথে সাথে আরো কিছু কথা বলার প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের দেশে যে তফসির গুলি পড়ানো হয় এমনকি কাসা হয় কশ্যফ মতাজার সেই তফসিল পড়া হয় তাদের খরা যুক্তি দিয়ে তফসির বাইজাবি পড়া হয় আমরা পড়েছি এবং আমি পড়িয়েছি পড়েছি এবং পড়িয়েছি আশারি তফসির তফসি জালালাইন এমন কোন মাদ্রাসা আছে যেখানে পড়ানো হয় না ক্ষেত্রে পড়াবেন বা পড়বেন তারা কি এমন দক্ষ যে এই খণ্ডনগুলি করতে পারবেন যেখানে বিভ্রান্তি আছে তহিদুল আসমা সেফাতের যেখানে আল্লাহর নামগোনাবলী তাবিল করে দেওয়া হয়েছে আল্লাহর অবতরণ মানে আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ নেমে আসেন না हाथ मान कुत बुझाते समस्त आलेम क्षेत्र बल उद्देश्य नलेमे उद्देश्य को बला नई बरपद स्थान हासिल कर আমরা দিন শিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু বিশেষজ্ঞ আছে তার কাছ থেকে আমরা এলিম নিয়ে থাকি ডাক্তার কাছে এখানেও হাসপাতালে গিয়েছি মেডিসিন স্পেশালিস্টের কাছে তিনি দেখলেন যে বিষয়টি হচ্ছে আপনার আপনার গ্যাস্ট্রো স্পেশাল গ্যাস্ট্রো অথবা নিউরো বলছেন না না কাছে আমি দেবো না চিকিৎসা চোখ দেখাবেন না বরং ডাক্তার নিজেই বলছে আমার কাছে না ওনার কাছে চলে যান সাঁতে সাথে কোন চিকিৎসা না দিয়ে বলছে যে কাছে চলে যান এখানে অথবা অন্য হাসপাতালে চলে যান কোন আইবের কথা নাই কিন্তু আমরা হাই স্কুলের কথা বলি হাই স্কুলে বায়োলজির টিচার আছে সে ম্যাথ পড়াবে না ইংলিশের টিচার সে কখনো সে সায়েন্স পড়াইতে আসবে না অথচ কমন টুয়েলভ পর্যন্ত বারো ক্লাস পর্যন্ত সমস্ত সাবজেক্ট পড়েছে আর আমরা যদি মাদ্রাসায় দশ বারো বছর দাওরা পড়ে সবাই দাবি করি যে আমরা নাহও শিখাব সার্ফও শিখাব হাদিসও শিখাব হাদিসের সহি জয়িকও শিখাবো ফেঁকাও শিখাবো ওসুলে ফেঁকাও শিখাব আর তারপরে আপনার আকিদাও শিখাবো তফসিরও শিখাব অলরাউন্ডার তাহলে এটা এবং আলেমরা তাই করেন আরব দেশে জি আমাদের সেন্টারের ডাইরেক্টর শেখ আবদুল্লাহেদ ফিকার ওপরে পড়া করেছেন ফিকি মাসাইল বিশেষ জটিল যেসব মাসাইল হয় বিশেষ করে আধুনিক যেগুলি মানে অর্থনৈতিক মাসাইল ফিক্ষের আর তারপরে কাজা বিচার বিভাগের মাসাইল সেগুলি তাদের সাবজেক্ট হাদিস্ট নয় তখন আমরা তার স্মরণাপন্ন হয় আর যখন হাদিসের বিষয়ে আসে তখন অনেক সময় আমাকে বলেন যে চেক আমাদেরকে বলেন যাদের হাদিস আমরা লেখাপড়া যেমন করেছি বলে এই হাদিসটা চেক করেন করেন তাহ করেন্লাহ কোন আয়োগের কথা নয় যে আমি হাদিস ভালো বুঝি সুতরাং হাদিস টা ভালো করে বুঝাবে আমি অন্য সাবজেক্ট ভালো বুঝি না আমি নিজের কথা বলছি আমি নতুন অর্থনীতি বেশি ভালো বুঝি না কেউ ফতুয়া জিজ্ঞেস করলে আমি বললি যে অন্যদেরকে জিজ্ঞেস করে না ঝুঁকিপূর্ণ কখনো আমি আমি কেন আপনার জন্য ঝুঁকি নিয়ে যাই অন্য ক্ষেত্রে সুতরাং এগুলিকে কখনো মানহানি নজরে দেখবেন না আর অল্লাহ বলছি আমি কারো কাউকে ছোট করার জন্য বলিনি মানহানি করার উদ্দেশ্যে বলিনি বরং আমি এমন শেষ করে আমাদের আহলেদ ইসালামা দেবান্ধীদের ছাড়েন বেরলের ছাড়েন আর ওই জামাতিদের ছাড়েন তাদের আকিদার ক্ষেত্রে সেই তৎপরতা নেই আর আকিদার তাদের শিক্ষা কাঠামো নেই আহলেদিস মাদসাগুলিতে অনেকটা পরিবর্তন এসেছে আল্লাহ করে পুরোপুরি পরিবর্তন হয়ে যায় আর তফসিরগুলো সালাফি তফসির রয়েছে আলহামদুলিল্লাহ শেখ শেখ আব্দুর রহমান সাদছে তারপরে আপনার ভালো ভালো তফসির রয়েছে মদিনে পড়ানো হচ্ছে তফসিমিকাজির পড়ানো হচ্ছে এইসব আবে তফসির আল্লাহ পড়াবার তৌফিক দান করুক এই আশ আলী তফসির থেকে আর মোতাজুল্লাহ তফসির থেকে মুক্তহর আল্লাহ তৌফিক দান করুক এবং তার সাথে সাথে বলবো যে আহলাদিসম যারা দেশে ভালো আলেম রয়েছেন অনেকে সোশ্যাল মিডিয়া আসেন না কিন্তু তারা অনেক মাদানি চেত আমার এই বিষয়টিকে এই প্রশ্ন উত্তরকে ভেবেছে যে মাদানিকে শ্রেষ্ঠ করার জন্য নন মাদানি কখনো না বললাম আমি ভালো করে জানি যে অনেক মাদানি আছে পাঁচ পাঁচ সাবজেক্টে ফেল করে গেছে। চার বছরের কোর্স সাত বছর আট বছর ফেল করে করে পড়ে গেছে তারা কি করবে যারা ওখানেও দুর্বল ছিল কোনো মাধ্যম দিয়ে সোর্স দিয়ে চলে এসছে অথবা যে কোনো নসিবে ছিল মাদানি হয়ে গেছে তাদের কাছে এলে তাদের কাছ থেকে গেলে নীতি বলব না কখনো না কিন্তু সৌদি আরবে যে ইউনিভার্সিটি করে রয়েছে সেখানে যেহেতু আফিদের বিষয়টি অত্যন্ত স্বচ্ছ পড়া স্পষ্ট এবং কেলিয়ার বিষয়গুলি তাদের কাছে এই বিষয়টাই স্পষ্ট তো কখনো মাদানি আলেমদেরকে শ্রেষ্ঠ করা আমার উদ্দেশ্য নাই কারণ আমি এতে বিশ্বাসী আমার অধিকাংশ ওস্তাদ যারা ননমাদানী তাদের কাছ থেকে হাদিস শিখেছি রহমানী আলেমদের কাছ থেকে থেকে মতন অন্য অন্য যেসব সাবজেক্টগুলি রয়েছে সেগুলি আমরা আসলে তাদের কাছ থেকে শিখেছি কিন্তু হাদিসের সহিফের কথা যখন আসত এটু ইঙ্গিত না করলে বুঝবেন না তখন একজন বড় ওস্তাদ মদিনা এসেছেন আর আমার নামে শেখ ইরফান শেখ মুহমানের চাচা রুমেট ছিলেন যে আমি তাকে বলেছি যেহেতু আমার ক্লোজ ফ্রেন্ড ছিল যে আমাদের দেশের একজন মহাদ্দেশ এসেছেন তোমরা বলছো তাহলে আমি দেখা করবো আমি ওনার সাথে দেখা করব সালাম করবো এমনকি ইজাহা নিবে সে বলছে আমি যে ইজাজার নয় তবে তোমার সাথে দেখা করে দিচ্ছি দেখা করেছি তখন সালাম দরকার একটি হাদিস বলেছে তার কিছু বললাম না পরে যখন চলে গেল তখন আমি আর ওই শেখের ফান আমার রুমমেট দুজন বললাম যে ওস্তাদ আপনি যে হাদিসটা বললেন হাদিসটা তো জয়িফ তার উত্তরটা শুনবেন তিরমিজি তে আছে তোমার দাও জয়িফ করে এই তাহিক ছিল না কিন্তু মতন সম্পর্কে হাদিসের ফিখ সম্পর্কে হাদিসের অন্য যে বিভিন্ন দিকগুলি রয়েছে সেগুলি সম্পর্কে যথেষ্ট তাদের কাছে ছিল তাদের কাছ থেকে মূলত আমরা দিন শিখেছি তো কথা হচ্ছে যে কখনো কারো মানহানি করার উদ্দেশ্য নয় এটা এইভাবে যে যা আপনি থেকে থেকে এখানে আরেকটি কথা বলা অত্যন্ত জরুরি আমি বলেছি কথাটি আমভাবে আর এটা শুধু বাংলাদেশ বলেও না আর ভারত না ভারত বাংলাদেশ পাকিস্তানের সমস্ত অলমার সম্পর্কে আম কথা বলেছি অবক হয়ে যাবেন আপনি এই আম কথা অসৎ আল্লাহে আল্লাহ করুক ইউটিউবার ইউটিউবার জন্য কি করেছে আমি আম কথা বলেছি গোটা ভারত পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে নিয়ে গিয়ে একজন সাইকের সাথে আমার ছবি লেগিয়ে দিচ্ছে আর বলছে যে দেখ আমি নাকি তার সম্পর্কে বলছি আমি কল্পনা করিনি তার সম্পর্কে বলার বিশাক ভারত বাংলাদেশ পাকিস্তানে লক্ষ লক্ষ অলমায়কের আমরা রয়েছেন আর সেখানে সেখান থেকে লোকের শুরু তারা সবার যেন বাংলা ভাষা বলি তাদের জন্য বলেছে বিষয়টি আশা করি বিষয়টি বুঝতে পারছি সুতরাং যারা এইরকম ছবি লাগায় আমার কারো সাথে তারা ফেয়ান করে আমার বিনা অনুমতিতে ছবি লাগায় কখনো কোন রাষ্ট্র নেতার সাথে লাগিয়ে দিল কোন নাস্তিকের সাথে লাগিয়ে দিল কোন শেখের সাথে লাগিয়ে দিল ফিতনা লাগানোর জন্য এরা ফিতনাবাজ ফাত্তুন ফাত্তা আনুন ফাত্তান এরা ফিতাস এদেরকে আল্লাহকে ভয় করতে বলছি এবং এরা সীমালঙ্ঘন করেছে এরা হয় জালেম না হয় জাহিল মানুষ দুই শেষ ইন্দাহ জালেম যদি বিষয়টি জানে যে এটা ঠিক নাই তারপরও যদি এরকম কাজ করে তাহলে জালেম সীমালঙ্ঘন করেছে আর যদি এইরকম যে একজন আরেকজনের সাথে বিনা অনুমতিতে ছবি লাগানো চলবে না এটা জানে না মাসলা তাহলে বলবো জাহিল হকবর অজ্ঞতার চিকিৎসা করতে হবে আর না হলে জুল থেকে মুক্ত হইতে হবে এবং রবের কাছে জবাব দিতে হবে বান্দার হক নষ্ট করলে আর কারোর সাথে সম্পর্ক খারাপ করার চেষ্টা করলে সুতরাং আল্লাহকে ভয় করা উচিত ফিতনাবাজদের ফেসবুক আজকাল বরং ফিতনার যুগ হয়ে গেছে জি হ্যাঁ এক একজন এক একজনের পিছনে লেগে গেছে কেউ কাউকে ছোট করার জন্য কেউ কাউকে বড় করার জন্য প্রয়োজনটা কি আরো বলি এর অনিষ্ঠ আরো আশ্চর্যজনক কথা সমর্থক গ্রুপ লেখা আছে আমার নামে অনেকের নামে আছে তার মধ্যে একটা আমার নামে আছে আর সেখানে যার মানহাজ ঠিক না তার বক্তব্য পোস্ট করেছে আশ্চর্য তার সম্পর্কে জানলেন না আর সমর্থক গ্রুপের দরকার কি এইভাবে তো তকলির সৃষ্টি হয়েছে এইভাবে তো গোমরা এসছে অন্ধত্ব পয়দা হয়েছে কর প্রয়োজন নেই আল্লাহ জানো বুঝার তফিক দান করে আরেকটি কথা বলি যদি কোনদিকে কারো দুর্বলতা থাকে শুনে কোনো কারো দুর্বলতা যদি থাকে আর সেই দুর্বলতার দিকে যদি ইঙ্গিত করা হয় সেটা মানহানি নাই শুনবেন বড় হানাফিদের ভারতের মহাদেশ ছিল তিনি যে সারাব সাহবায়া যেটা কৌমি আর মাদ্রাসায় আর আলিয়া মাদাস সব মাদাসে পড়া হয় এর শাহেক বিশাল মোকদ্দমা ভূমিকা আছে আয়া তাতে তিনি লিখেছেন যে আহ তাদের সম্মান তাদের ফেকার কিতাবে অনেক বেশি তারা জয়ীফ আর জালহাদিস নিয়ে আসে এটা হচ্ছে আমাদের অলমারা শিখে গেছেন বড়ো বড় মহাদেশরা শিখে গেছেন যদি কোনো দুর্বলতার দিক থাকে তাহলে সেই দুর্বলতার দিক থেকে সচেতন করে দেওয়া যাতে করে দুর্বল থেকে এলে আর তারপরে সেখানে ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ যেন তফিক দান করেন আর না হইলে এখনো এখনো আলহামদুলিল্লাহ যারা সোশ্যাল মিডিয়াতে আসেন অনেক বড় বড় আলমেরা রয়েছেন যারা দেশে লিখা লেখাপড়া করেছেন কিন্তু অনেক মাদা চাইতে অনেক ভালো তারা বরং যেসব জায়গায় ডজন ডজন মাদানি আছে সেখানে প্রিন্সিপাল হয়ে আছেন যেমন সবচেয়ে বড় আহলাদিস মাদার কথা বলি মাদাস মোহাম্মদ আরবি যাত্রাবাড়ি সেখানে শেখ মোস্তফা কাসেমি হাফেজ্লাহ তাল্লাহ তিনি আমার বন্ধু মানুষ এবং তিনি অনেক মাদান ইচ্ছে তো অনেক ভালো বরং অধিকাংশ মাদান ইচ্ছে ভালো এইরকমই ডক্টর আসাদ হাফেজ আহল্লাহ তাল্লাহ তা আমার উদ্দেশ্য এক এক করে নাম বললে কারো নাম না বললে আবার বেজার হওয়ার আশঙ্কা রয়েছে বড় ওই সমস্যা নয় এইরকম অনেক অলামা কেন রয়েছেন যারা ভারতে লেখাপড়া করেছেন বাংলাদেশ লেখাপড়া করেছেন পাকিস্তান লেখাপড়া করেছেন কিন্তু আলহামদুলিল্লাহ তাদের এলে মাদানির চাইতে বেশি আছে তো আসলে আমার উদ্দেশ্য এরকমটা নয় যে মাদানী আর গায়ের মাদানির মাঝে পৃথক করা আর কাউকে শ্রেষ্ঠত্ব সিনিয়রিটি দেওয়া এটা মোটেই উদ্দেশ্য নাই जी हाँ कथा टी बार बार खूब हितीर सब सबा भलोबासी कथाटा ठीक जदि सही आकेदार आलेम सबाई के भलोबासी कबाई के भलोबासि सब अनुकरण करीटा तो, तो पार्थक सबाई के भ সবার সব অক্ষর লিখার মতো তার কথা প্রত্যেকের কথা নেওয়া হবে ছাড়া হবে নেওয়ার মতো হইলে নেব আর ছাড়ার মতো হইলে दे दास दी छात्र आला रसुरे काना कथा निजे पक्ष थे सब कथा सूतरा भाब्स क्यों भाषा अथवा तरह क्यों हजार हजार लोक लक्ष लक्ष लोक, लोक हेदायत हो सब कथा जी कर जन्म नहीं मालिकी हमेलि से तकलि तो बर्तमान तकल चाहिए अनेक भलो जो मन करें कारो उदाहरण ना दिए सब कथाई ठीक तीन गुमरेंट আমার দ্বারা যদি মুসলিম লাভ হয় আমাকে ভালোবাসুন কিন্তু আমার সব কথা অনুকরণ করা যখন স্পষ্ট হয়ে যাবে অডল থাকা হারামী এমাম আহমদ রহমতুল্লাহ লামাম মালিকের অন্ধ অনুকরণ করি ওয়ালাল আউজা আউজা সাফে তারা যেখান থেকে তারা নিয়ে আল্লাহ রব আলম এইসব বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন এবং এই ক্ষেত্রেও মধ্যম পন্থকের তৌফিক দান করেন কারো যদি ভুল হয় সেই ভুলটা ধরবেন নাসিনসিহা এ ক্লাসের সাথে হ্যাঁ আগে থেকে আপনাদের কোন বিরোধের জের চলে আসছে দ্বন্দ্ব চলে আসছে সেটা পয়সার দ্বন্দ্ব হোক নেতৃত্বের দ্বন্দ্ব হোক দলীয় দ্বন্দ্ব হোক অন্য কিছু হোক অথবা কোনো কিছু হোক যে কোনো স্বার্থে হইতে পারে পার্থিব স্বার্থে দ্বন্দ্ব ছিল যখনই দেখেছেন ভুল হয়েছে তখন উঁচিয়ে পড়ে লেগেছেন আপনার এখলাস ওখানে চলে গেছে কোন নেই পাচ্ছেন না ফেতলা করছেন আপনি ওই ক্ষেত্রে আপনি সুবিচার করতে পারবেন না ইনসাফের সাথে কাজ নিতে পারবেন না আপনার দ্বারা সীমালঙ্গন হয়ে যাবে একটু ভুল বলে সেটাকে হাইলাইট করার চেষ্টা করবেন এইরকমটা যেন না হয় যদি কারো আমরা ভুল ধরি তো আল্লাহ সন্তুষ্টির জন্য ধরব আর মানুষ যাতে করে বিভ্রান্ত না হয় এই ভুল কথা ছড়িয়ে গেছে যেন উদ্দেশ্য এটাই হয় আল্লাহ রবোজনকে বিষয়গুলি অবলম্বনের তৌফিক দান করেন কোরআনার আলেমরা যে যেখান থেকে পাশ করেছেন তারা যদি কোরআন সন্ন্যার কথা বলে তাদের অনুসরণের তৌফিক দান করেন এবং যদি তাদের ভুল হয়ে থাকে ভুল হতেই পারে সেই ভুলগুলি থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন এবং গুলি আমাদের উত্তম পন্থায় ধরিয়ে দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন এবং এই সাহসও দান করেন আর এই কাজটি আলেমদের দ্বারা হইলে সবচাইতে ভালো কারণ তাদের কথার মূল্যায়ন করে মানুষ সাধারণ জনগণ অল্প কিছু পড়েছেন কেউ আপনাকে চেনা না আর সেগুলি যদি নিয়ে মাতামাতি করেন তাহলে আপনি ইসলামের ক্ষতি করবেন হয়তো লাভ হবে না যথা সাধ্য চেষ্টা করবেন সেই কথাগুলি ভালো আলেমদেরকে দিয়ে বলিয়ে নেওয়া সংশোধনমূলক বা আল্লাহ যেন এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করেন ও জাজুম্লা খয় ও সাল্লাহ ওসাল্লাম আলীনা মোহাম্মদ ও আলা আলহি ওসাহাবিহি আজমাইন